শ্রোত বন্ধুরা শুনতে শুনতে শেষ হয়ে গেল আলোড়নের কিশোর বন্ধু রাকিবুল ইসলামের প্রথম একক অ্যালবাম মহিমা কণ্ঠসহযোগিতায় আকরাম হুসাইন শিব্বির আহমদ মাহদি হাসান আব্রার ও আবদুল্লাহ আল মারুফ ব্যবস্থাপনায় এইচ এম ফাইজুল ইসলাম আল আমিন জামিল ও হাবিবুল্লাহ ওয়াহ হাব মিডিয়া পরিকল্পনায় আবদুল্লাহিদ মাঝি শব্দগ্রহণে শহীদুল্লাহ শাকিল হৃদম প্লাস স্টুডিও ঊনপঞ্চাশ বাই এক পুরানা লাইন ঢাকা এক হাজার প্রযোজনা ও পরিবেশনায় ইসলামী সাংস্কৃতিক সংগঠন আলোড়ন তিরিশ বাই এক বি মির হাজির বাগ সপ্তমতলা যাত্রাবাড়ি ঢাকা ফেসবুকে আলোড়নের সকল আপডেট পেতে লগ করুন ডাব্লিউডিউ ডাব্লিউ ডট এসজি ডট কম আর ও এন এই ঠিকানায় আর ধারাবর্ণনায় ছিলাম আমি জুবায়ের আহমদ সাকি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আগামী অ্যালবামে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ